بسم الله الرحمن الرحيم ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تكبيتا সুপ্রিয় শ্রোতা পরিবেশিত হচ্ছে আয়াত থেকে বাহাত্তর পর্যন্ত আরো কিছু কথা শুনে এই যে এই আয়তে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে কেউ যদি জাহনি হয় মুসলমান হয় মুসলমান হওয়ার পর আল্লাহ এবং আল্লাহ রসুলের সব বিষয় তাকে মানতে হবে যদি সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সব বিষয় না মানে কায় এর কাছে যায় পায়সালার জন্য এটাকে এখানে তাগুত দিয়ে তাবির করা হয়েছে তাহলে তাহাকুম তাহক তাগুত। এর কারণে তার ইমান চলে যাবে এই আয়াতের ব্যাপারে তাকি ইসমান যে কথাটা বলছেন সেটা এখানে একদমই ওয়াজ এই আয়তের তাফসিবে লিখতেছেন লম্বা কথা লিখছেন শেষে লিখতেছেন যে তাগুর এর শাব্দিক অর্থ ঘোর অবাধ্যটা এখানে কাথিরত্ব জ্ঞান দিয়ে কিন্তু এই শব্দটি শয়তানের জন্য ও ব্যবহৃত হয় এবং বাতিল ও মিথ্যার জন্য ও এ স্থলে শব্দটি দ্বারা অন্যান্য জায়গায় তাগুত শব্দটা শয়তানের জন্য আসে আবার মিথ্যা বাতিল এটার জন্য আসে সাবিলি তাগুদ ওখানে সাবিলি শৈতান বা সাবি ক্যাদি এখানে তাগুত শব্দটা কোন অর্থে আসে বলতেছেন যে এ স্থলে शब्दी द्वारा एमन विचारक और शासक के बोझाना हो आल्लाह और रसुलर विधानावल विपरीत खुशी मतो फैसला देरक और शासक के बोझाना जे आल्लाह और रसुलर विधानावल विपरीते निज खेयल खुशी मतो फैसला दे आया स्पष्ट देो व्यक्ति जदि मुखे निजे के मुसल मुसलिम बोले दावी कर কিন্তু আল্লাহ ও তার রসুলের বিধানাবলির উপর অন্য কোনো বিধানকে প্রাধান্য দেয় তবে সে মুসলিম থাকতে পারে না কোনো ব্যক্তি যদি মুখে নিজেকে মুসলিম বলে দাবি করে কিন্তু আল্লাহ ও তার রসুলের বিধানাবলির উপর অন্য কোনো বিধানকে প্রাধান্য দেয় তবে সে মুসলিম থাকতে পারে না রুদের কথাটাতে একদমই স্পষ্ট একপরটাতে ফোকাহরামের আরেকটু তাফসিল আছে এটি একটু যে সকল কাজের দ্বারা ইমান চলে যায় ইমান যেগুলো আছে তার মধ্যে একটা হলো এই আল হুকম বিধান বাদ দিয়ে অন্য আইন কানুন দ্বারা ফেসলা করা। আল হকমো মা আনজাল এটা একটা এই নাকিজ-ইমান আর আরেকটা নাকিজ-ইমান হলো আত-তাহাকুমু ইলা আত الذين يحكمون بغير ما انزل الله তাহাকুম ইলা আত الذين يحكمون بغير ما انزل الله তো গায়রিম্মা আনযাল আল্লাহ দ্বারা ফায়সালা করা এটা নাকিজুম মিন নওয়াকিযিল ঈমান aber এমন ব্যক্তিদের কাছে না খিজুলা খিজুল ইমান তবে এটা মতলব না এটা তাফসিলটা মনে রাখা জরুরি তাফসিবটা কি এবার তাফসিলটা শুনুন মানে যে কেউ বেদাই ইমা আনসারাল্লা ফেসলা করবে তাকেই ইতাদ্দা আনিল ইমান এটা বলা যাবে বা যে কোনো সাধারণ মুসলমান সে যদি এমন তাগুতের কাছে মামলা মোকাদ্দা নিয়ে যায় তাহলে নফসেই তাহাকুমের কারণে তার ব্যাপারে ইফতাদ্দা আনিল ইমানিউল ইসলাম বলা যাবে তাফসিমটা কি এবার শুনুন তার সেটা হলো যে যে ব্যক্তি মা বিদায় ফেসলা করে তার মধ্যে যদি চারটা শর্তের কোন একটা শর্ত পাওয়া যায় মানে যায় তাহলে কি এসে বিদাই মা আংজালাল্লাহ এর কারণে ইমান থেকে বের হয়ে যায় এই চারটার কোন একটা কথা যদি পাওয়া যায় চারটার কথা সহজ মনে রেখা প্রথম হলো फायसलाइन द्वारा फैसला जरूरी फैसला इसलमी आईन मुताबिक फैसला से जरूरी मने ना करवा गई है हिमाचले जा नम्बर हल ओ व्यक्ति जो सरिया आईन द्वारा फैसला जरूरी तो मन क्यों जुगे कारण अपेक्षा से बर्तमान जमानर जन अदिक कल्याण करानवाधिकार अदिक का मन कर सरिया आईन द्वारा फैसला कर जरूरी मन कर जु मुसलमान क्यू सरियान अपेक्षा ভিন্ন আইন মানবরচিত আইন এটাকে সে বর্তমান জমানার জন্য অধিক কল্যাণকর মনে করে তাহলে তিন অঞ্চলে হলো। সে শরিয়া আইন অপেক্ষা অন্য আইনকে শরিয়া আইনের চেয়ে অধিক কল্যাণকর মনে করে না তবে সমপর্যায়ের মনে করে সে মনে করে দোনোটাই একই লেগেবে দোটার দ্বারা একই ফায়দা হবে সরিয়া আইন এবং ভিন্ন আইন দু একই লেভেলের পর একটার সাথে যুক্ত আছে এই কথাগুলো বুঝতেছ তো তিন নম্বর হলো যে সে সমান সমান মনে হয় তাহলেও চার নম্বর হলো যে সে সরিয়া আইন দ্বারা ফায়সলা করাটাকে জরুরি মনে করে এবং সরিয়া আইনটাকেই এই জমানের জন্যও কল্যাণকর মনে করে সমান সমানও মনে করে না এটা সে মনে করেন তাহলে তার ইমান ছিল গটা কথা হলো বলো এক নম্বর হলো যে শরিয়া আইন দ্বারা ফায়সলা করা এটাকে সে জরুরি মনে করেন তাহলে দুই হলো জরুরি তো মনে করে কিন্তু সরিয়া আইনের চেয়ে অন্য আইনটাকে সে আলা আফদল মনে করে তিন নম্বর হলো যে আলা আফজল মনে করে না তবে সাওয়া সাওয়া সাথে আলাহ আফজল মনে করে তবে সরিয়া আইন বাদ দিয়ে ভিন্ন আইনের ফায়সলা করাটা যে গুনা না যায়জ এটা সে মনে করে সে কোনো গুনাহের কাজ মনে করে না এই চারটার কোনো একটা পাওয়া গেলে সে ইরত জাহানীর ইমানুয়াল ইসলাম এটা হল আলহিল মুসলমান তার ইমানের দাবিটা কি হবে ইমানের দাবি হবে যে প্রথম কাজটা হলে এখান থেকে সম্পূর্ণ দূরে থাকে এরপরে যদি সে কোন কারণে লিপ্ত থাকে তাহলে সে যদি কোনোটাই তার মধ্যে না থাকে তাহলে তাকে মুসলমান বলা হয় কেমন সে শরিয়া আইন মোতাবেক ফায়সলা করা এটাকে জরুরি মনে করে চাই চার কোনোটাই যদি না থাকে তাহলে এক নম্বর হলো যে শরিয়া আইন মোতাবেক ফায়সলা করাটাকে সে জরুরি মনে করে দুই নম্বর হলো ইসলামী আইনটাকে সে আলা আহদাল মনে করে সমান সমানও মনে করে না চার নম্বর হলো যে সরিয়া আইন বাদ দিয়ে অন্য আইনে ফায়সলা করা এটা সে চরম গুনাহের কাজ মনে করতেছে সবগুলো অবস্থা তার ভিতরে আছে এরপর করতেছে এটা হলো যে আলতাই মানসাল আর এবার হলো তা হাকুম তা হাকুমের সেখানে এই চারটা কথা আছে কেউ যদি এমন বিচারকের নিকট বিচার নিয়ে যায় তাহলে এই তাহাকুন নবসে তাহাকুনটা নাফিজিন ইমান হবে না বরং যদি তার সঙ্গে চারটে শব্দ যুক্ত হয় তাহলে চারটার কোন একটা যুক্ত হয় এবার সেখানে আরো একটা আছে পাঁচ নম্বর আর একটা আছে তাহাকুমের তো চারটার প্রথমটা কি সে যদি এই ইসলাম ফায়সারা করাটাকে জরুরি মনে করে না এটা যে বিচার নিয়ে যাবে তার ব্যাপারে চার কথা নবসেত তাহাকুমের দ্বারা কেউ ইত্তাদ আনিল ইমান হবে না যদি চারটা থাকে সঙ্গে আরও একটা আছে এক নম্বর হলো যে সে বিচার নিয়ে যাচ্ছে এই লোকটা ইসলামী মোতাবেক ইসলাম তিন চার নম্বর হলো যে গুনাহের কাজ মনে করে এক চারটা তার মধ্যে যদি থাকে যে একটা থাকলেই হবে আর যদি চারটার কোনোটাই নাই কিন্তু সে ইসলামী সেরিয়া মোতাবেক ফায়সালা নিতে পারে সহজেই নিতে পারে কোনো বাধা নাই তারপরও ইচ্ছে করে দুনিয়াবি কোন সুবিধার জন্য সে এমন বিচারকের কাছে গেল যে বিচারকে বিজাই রিমা আংজালা করবে এই পঞ্চম এটার দ্বারাও সে কাকরে হয়ে যাবে যেটা এখানে স্পষ্ট করে বলা হয়েছে তার দিলের খবর তো আমরা জানি না বোনা থেকে দিলের খবর তো আমাদের জানা নাই জাহিদি যে এটা এটা দিয়ে অমর রুদিয়ালনু ফসালাটা করে গেছে অমর রুদ্দী আল্লাহ ফায়সালাটা হয়েছে পঞ্চম সুরটটা দ্বারা যে সে সবগুলি না হয় তার ভিতরে আছে জরুরি মনে করে এই ইসলামী ফাইসলাটাকে জরুরি মনে করে যা আছে সব আছে গুণাও মনে করতেছে কিন্তু তার সুযোগ আছে ইসলামী ফাইসালা নেয়া কোনো ক্ষতি হবে না তার কিন্তু তারপরও দুনিয়াতে কোনো সুবিধার জন্য সে বেদাই রিমা আনসারাল্লাহ দ্বারা ফায়সলা করে এমন এক ব্যক্তির কাছে সে গেলে তাহলে এটা তারা তার ইমানটা করে এই ব্যাখ্যাটা এখানে মাথায় রাখতে হবে এরপরে আরেকটা যেটা গেছে এই সেই হবে যদি আল্লাহ তাহলে সব হুকুমের ব্যাপারে তার দিলের মধ্যে তাসলিম থাকে তসলিম শেষ কথা না একবার যেটা তার মানে আল্লাহ তুকুমগুলো দুধরনের কিছু করণীয় কিছু যেগুলো করণীয় সেগুলোর উপরে তার দিলে এই তাসলিম থাকবে যে এটা করণীয় যেগুলো বর্জনীয় সেগুলোর উপরে তার দিলেই হালালটা থাকবে যেটা বর্জনীয় যেগুলো করণীয় সেটাকে সরে ভাষায় বলা হয় হালাল যেটা বর্জনীয় সেটাকে সরে ভাষায় বলা হয় কি হারাম নাকি ইমান যতগুলো তার মধ্যে একটা হলো এটা সরে আখ্যায় পড়বা অনেক আছে ইমান আছে সরে মতনের মধ্যে আছে কয়েকদিন আগে সবকিছু যে ইমান কোন হালালকেলালকে হারাম বানানো এই হারামকে হালাল বানানো এটা দ্বারা একজন ব্যক্তির ইমাম চলে যায় এই কথাটার মধ্যে তিনটা হালাল। আরাম কে হালাল বানানো এটা তিনটা হালাল একটা হলো কেউ যদি এখানে তিনটা হালাল একটা হলো কেউ যদি শুধু মনে মনে একটা হালাল জিনিস এটাকে সে হারাম মনে করে ইসলামে যেটাকে হালাল করছে এটাকে সে হারাম মনে করে ইসলামে করণীয় কিন্তু সে এটাকে বর্জনীয় মনে করে ইসলামে এটাকে করার জিনিস বলতেছে এটা মনে করতেছে এটা বেআইনি এটা মনে করতেছে এটা করা শাস্তিযোগ্য অপরাধ এটা মনে করতেছে যদি শুধু মনে করে তাহলেই তার ইমান চলে যাবে যদি সে মুখে প্রকাশ করে না এবং কাজ কাজকর্ম দিয়ে সে প্রকাশ করে প্রথমটা হলো যদি সে শুধু মনে করে তাহলেই ইমান চলে যাবে যদিও সে মুখে প্রকাশ করে না এবং কোনো কাজে কর্ম সে প্রকাশ করে না এটা ক নম্বর হালাত হলো এক নম্বর দুই নম্বর হল যদি সে মুখে প্রকাশ করে যদিও সে মনে না করে মুখে একটা হারামকে সে হালাল বলে প্রকাশ করতেছে অথবা ইসলামে যেটাকে হালাল বলছে করণীয় বলছে এটাকে সে হারাম বলে প্রকাশ করতেছে অবৈধ শাস্তিযোগ্য অপরাধ এইটা সে বলতেছে যদিও তার মনে ভিতরে এই কথাটা নাই কোনো কারণে সে বলতেছে একটা জিনিস ইসলামে করণীয় কিন্তু এটাকে সে বর্জনীয় করা যাবে না শাস্তিযোগ্য অপরাধ এটা সে প্রকাশ মুখে বলতেছে তার দিলে যদি নাও থাকে তারপরে এটা চলে যাবে তিন নম্বর হলো যে সে মনে মনেও বিশ্বাস করে যে এটা হালাল এটা হালালি এটা হারাম এটা হারামে এবং মুখেও সেটা বলে যে হ্যাঁ এটা হালাল এটা হালালি এটা হারাম এটা হারামে কিন্তু সে আইন করে ইসলামের যেটা হালাল সেটাকে সে হারাম করল বা ইসলামের যেটা হারাম এটাকে সে হালাল করলো কিন্তু মুখেও সে বলে যে এটা এটা আসলে এমনই কিন্তু সে আইনটা করলো তার সব কোনো বিপরীতের দ্বারা তার ভিতরের এই তাহারিম বা তাহলে হল তাহলে এই ব্যক্তি ইমানটা চলে যাবে এখন কোন ব্যক্তি যদি করণীয় কাজ এটাকে শুধু সে বর্জনীয় মনে করে শুধু মনে করে মুখেও প্রকাশ করে না কাজ দিয়েও সে জাহের করে না তাহলে তার ইমান চলে যায় এখন যদি কার মনেও থাকে প্রকাশও করে তাহলে তার পুকুরিটা আরো জঘন্য হলো না আর যদি মনেও আছে প্রকাশ করে আবার কর্ম দিয়ে সে বোঝা যাইতেছে তাহলে তার কুপুরটা আরো জঘন্য হলো না কর্ম দিয়ে প্রকাশ করাটা কেমন একটা কাজ ইসলামে করণীয় সবার উপরে করতে বলছে আল্লাহ সেটা কেউ যদি করে সেটা করতে বাধা দেয় সে নিজেও করে না অন্য রাজেন না করে সেই ব্যবস্থা সে করে কেউ যদি করে তাহলে তাকে শাস্তি দেয় তাহলে এটা হবে তার কুফরে আমলি এই কুফরে আমলিটা একদম কুফুরের জঘন্যতম পর্যায়ে কুফরি আমালিটা এরপরে তার মনে কি আছে না দেখাই হবে মানে কোন একজন ব্যক্তির জবান দ্বারা যদি কুফুরি জাহির হয় কেউ যদি কালিমায় বলে নাও থাকে। তারপরে এটা না এটা তোমাদের জানা আছে তো মানে কালিমায় কুফুর কেউ যদি বিল একরা বলে তাহলে অকল বহু মুখ মা বিল ইমান এর কারণে মুখ দিয়ে কালিমায় কুফুর বললেও তার ইমান নষ্ট হয় না কিন্তু কেউ বেলা একরা মুখ দিয়ে কালেমে কুফুর বলে দিলের মধ্যে তার ইমান থাকে সে কাকারের মধ্যে আছে এই ব্যক্তি যদি আমলের দ্বারা আল্লাহ যে কাজটা করতে বলতেছেন এটার বিরুদ্ধে সে অবস্থান নিল আমলের দ্বারা তাহলে সে এখন মুখে যতই বলুক মনে সে যদি পোষণ করেও তারপরে আমলের দ্বারা সে ইমান মানে ইমানদার থাকবে না এই এই তাফসিরটা মনে রেখো তাহরিমালিম ইসতেহলাল এটা দিল দিলে হলেও হবে দিলে নাই জবান দিয়ে হলেও হবে দিলেও আসে জবানেও আসে ঠিকঠাক মতো কাজ হলো তার সম্পূর্ণ মোকাবিল তাহলে এটার এটা বুঝে দেখো যে মুনাফিক যারা ছিল মুনাফিকদের জবান ছিল বাস্তবে যেমন থাকার এমনই মুসলমানদের মতোই ছিল তার জবান আমলও ছিল মুসলমানদের মতো কিন্তু তাদের দিলের দিলটা ছিল বিপরীত তো দিল যদি বিপরীত থাকে কিন্তু তার আমল মুসলমানদের মতো জবান মুসলমানদের মতো আমলও মুসলমানদের মতো তাহলে এই ব্যক্তি মানুষের দৃষ্টিতে মুসলমান মানে ইন্দা নাস মুসলমান ইন্দা লাফের এমন না মানে মুনাফেকরা আমাদের হুকুমে ইসলামের হুকুমে মুসলমান না কিন্তু আল্লাহর কাছে এসে কাফের মানে কোনো একজন ব্যক্তির যদি জবান মুসলিম হয় আমল মুসলিম হয় কিন্তু কল্প হলো গায় মুসলিম তাহলে সে সেসলিম হবে কিন্তু নাস সে কিন্তু ইহুদি যারা বিশেষ করে ইহুদিদের মধ্যে যারা আহবার আলামা তাদের দিল মুসলিম জবান মুসলিম আমল হলো গায়ের মুসলিম তাদের দিলে দিলে রসুল রসুল বারহক স্বীকার করতো ইয়া আরিফু কামা ইয়া আরিফু না স্বীকার করতো না তাদের জবান মুসলিম যে হুজুরের ছোট্ট বাচ্চা তো সে মারা যাওয়ার সময় হুজুরে খবর পাইছে অসুস্থ হুজুরে তারা গেছে হুজুর সাল আলি আসাল্লাম তাকে যে ইমান নিয়ে ছোট্ট বাচ্চা সে হুজুরের দিকে থাকেন ওপর আব্বার দিকেও থাকাইছে নিজের বাবার দিকে তাকাইছে যে হুজুরে তো বলতেছে জন্য বাবা কি পরামর্শ তো বাবা বলছে আপিয়া আবাল কাহ এই যে বাবা ইহুদি সে নিজের ছেলেটা দুনিয়া থেকে চলে যেতেছে বাস্তবে সে যেটাকে হক মনে করবে সে তো নিজের ছেলেটা সেই পথেই যাক এটাই তো চাইবে সে তাই না অতএব সে বলছে আতি আবুল কাসিম আবুল কাসিমের কথা মেনে নাও বা সে মুসলমান হয়েছে তো হজুর সাল্লা আলিয়ালাম খুব খুশি হয়ে ঘর থেকে বের হয়ে আসছে জাল্লাহ তালা তার এ জাহ মন্ত বাঁচিয়েছে এই তাদের জবান মুসলিম দিল মুসলিম জবান মুসলিম কিন্তু আমল হলো গাইরে মুসলিম এই মানুষগুলো তখন আবু জাহেদরা তো বসা তো উনিও চাইতেছেন যে হুজুর ইমানটা এনে হুজুরের দিলটা ঠান্ডা করুক উনিও চাইতেছেন কিন্তু আবু জাহেদরা সর্বশেষ একটা কথা বলছিল যে এটার কারণে আর ইমানটা আনে নাই না থাকতো। তাহলে আমি ইমান এনে তোমার দুচক্ষ শীতল করতাম আবু তালেবের কথাটা বলতো তার মানে ওনার দিল মুসলিম আর আমল তো মুসলিম আল্লাহ কিন্তু কিন্তু কি দিল মুস্তিম ও হ্যাঁ দিল মুস্তিম তারপরে জবানত এ হুজুর হুজুর কে যে ইমান এটাও গ্রহণ করে নিছে কিন্তু ওনার ব্যাপারটা হল যে ইমান এটাকে শুধু ভালো কাজ এটা মনে করতে হবে না বরং ইমানটাকে ইচ্ছে করে গ্রহণ করতে হবে এবং ইমানদারদের জামায়াতের আমি একটা ফর্দ এটা ইচ্ছা করে জাহির করতে হবে শুধু মহাব্বত করলে কাফি হবে ওনার দিলের ভিতরে ইসলাম ছিল কিন্তু এটাকে তিনি জাহির করেন নাই মানে হলে এটাকে মেনে নেন নাই যে আমি এই জামায়াতের একজন মেনে নেয়নি সলিম শুধু ও মুসলিম কিন্তু আমল দিল গায়ের মুসলিম তারা দু জায়গায় জায়গায় তারা কাফের মুনাফেকদের যা শাস্তি হবে তাদের শাস্তি কম হবে যে তাদের দিলটা মুসলিম জবানটা মুসলিম কারণে না যেগুলো ইহুদি হদ কত হচ্ছে সামনে আসবে না প্রথম দশের ভিতরে হ্যাঁ আফামান ঠিক আছে তাহলে ফোনে প্রসঙ্গে এই বিষয়ে আসলে আমাদের খুব বেশি জানাশোনা দরকার আমাদের এই বিষয়ে কিতাব ওরকম নাই একা এদেরটা আছে তাও এই একবারে ওয়াজেম হাসাইল গুলো কিতাবের স্যার দিক দিয়ে আর অন্য অন্য কোনো কিতাবই তো নাই আমাদের অনেক মাদ্রাসা ইয়া পড়ানো হয় একা এদের কাহা ইয়া পড়ানো হয় সেটাও আমাদের এই সকল মাদ্রাসাগুলোতে নাকি আগে পড়ানো হইতে এখন আর পড়ানো হয় তো ছোট্ট কিতাব আকায় তাহি এইটাও পড়ে নেওয়া যেতে পারে কিতাব যেগুলো আছে উর্দুতে আছে আরবিতে আছে এগুলো কিছু কিছু পড়ে নেওয়া বিশেষ করে এই জামানা এই জামানা পড়ে বেঁচে যায় জাতি হিসেবে তোমরা কিতাবের খেতানে পড়বা খেতনার জামানায় যে সে যে তার চেয়ে ফেতনা থেকে দূরে থাকবে আর যে তত বেশি ফেতনায় পরে যে যত বেশি দূরে থাকবে সে তত বেশি ফেতনা থেকে বেঁচে থাকে তারা বুঝে নাই নাদিসের শব্দটা আসছে হলো যে এই আল কাহিম কত কিছু বলবে সে তত বেশি ফেদ নাই করবে আর যে চুপচাপ থাকবে কিছু জানি না আমি চুপচাপ তাহলে সে কোনো বাঁচতে যাবে কিছু জানি চুপচাপ কোনো জায়গা আমি নাই দলের সাথে নাই কিছু জানি এখন কেউ যদি আসলে না বুঝে তাহলে একদম সাধারণ মানুষ কি বুঝবো না কে কি বলে না বলে একদম মাথায় মাথায় বলেন বা সেটা বিশ্বাস করেন এর বাইরে একদমই যায়নি না কেউ কিছু বললো এটা ফালাই দিয়ে তাহলে এই লোকটা অনেক সালিম অনেক সালিম আপনার বাজে কথা বলতে গেলেই ভেজালি আল্লাহ আমাদের আমি যদি তাদের উপর তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা তোমরা নিজেদের ঘর ছেড়ে বের হয়ে যাও ইসরা তাদের মধ্যকার তাদের উপর যে কাজটা খরচ করা হলো এটা অল্প কিছু মানুষ ছাড়া কেউই করত না পালি লুন এক ক্যারাত তাহলে হবে আলগ বাদল মা ফা আলু এই লু জমি যেটা আছে এটা থেকে বদল হবে ولو انهم فعلوا ما يعظون به كذلك يوضع দেয়া হচ্ছে তা তারা যদি করত من طاعات الرسول لكان خيرا لهم واشد تثبيتا تهتيقا لايمانهم واذا لاتايناهم من لذنا اجرا عظيما তাহলে তাহলে মানে لو ثباتوا তারা যদি ইমানের উপর টিকে থাকত নবীর আনুগত্য করে তাদের পূর্বের এরপরে বলতেছে যে যদি তাদেরকে যে উপদেশ দেয়া হচ্ছে এই উপদেশটা তারা যদি মেনে নিত তাহলে পূর্বের নবীদের উপরে তাদের যে ইমান ছিল এই জন্য সুধিরকারী হতো আসাদা মানে কি যে এই নবীর এটা তাদের পূর্বের নবীদের ইমানটার জন্য আর যদি তারা যদি থাকতো তাহলে দেখলে আমরা বেকার হয়ে যাই তো আমাদের অফাতের পর আপনি যখন জান্নাতের উচ্চ জায়গায় থাকবেন আমরা তো থাকবো নিচের দিকে তখন আপনাকে দীর্ঘ সময় না দেখে আমরা থাকবো কিভাবে তোমনায় আয়াত নাযিল হইছে بعض الصحابہ للنبي صلى الله عليه وسلم كيف نراك في الجنه وانت في الدرجات العلى ونحن اسفل منك আপনি তো জান্নাতের উচ্চ জায়গায় থাকবেন আমরা থাকি নিচে তাহলে আমরা আপনাকে দেখব কিভাবে আর আপনাকে তখন না দেখে থাকব কিভাবে আল্লাহ তখন নাزل الرسول فقد اطاع الله نا. ومن يطع الرسول ومن يطيع الله والرسول فيما امر যাদের প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ করেছেন সাধারণ অনুগ্রহ তো সব মোমিনের উপরই থাকে এন আমার এখানে আসলে এনআ খাস উদ্দেশ্য এরা কারা মিনান্নহ যারা আল্লা হবে আল্লাহ মুহ ওই যারা মুনাম আলহীন এই চার ফেরকা এই তাদের সঙ্গে আল্লাহ তাদের মুরাফাক তাদের মাইয় দেবেন তাহলে তৌফিক দেবের অর্থটা কি অর্থটা হলো যে একই জান্নাতে থাকবে এটা না বরং ওই জিয়ারত মোলাপাতের সুযোগ থাকবে এটার এটা হলো যে লাগে এটা নিয়ে একটা হলো যে কত তাফাভুত থাকে মা নেয় মুাকাত মা নেয় মুাকাত এটা হবে আর কি মাঝে মধ্যে যাবে যারা আমল যত বেশি উন্নত হবে সে প্রায় সময় যাবে আল্লাহ তালা আমাদের এই এখানে আলিহিম এটা হলো সুরফার মধ্যে বলছিলেন আল্লাহ মুস্তাকিম যাদের উপর আপনার হয়েছে এই আয়তটা যেন ব্যাখ্যাটা যে আল্লাহ তালা যে আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও এই সিরাতে মুস্তাকিম মানে এই চার ধরনের লোকের রাস্তা নবীদের পথ সিদ্দিনের পথ সোহাদাতের পথ সালেহিনের পথ রাস্তা তো আসলে একটাই এনাদের পথ এটা নবীদের সহচরদের মধ্যে যারা শ্রেষ্ঠতম তারা এটা হলো আলী যারা তাদেরকে সিদ্দিক নাম রাখা হয়েছে এই জন্য যেহেতু তাহলে এখানে দেখো প্রথম তাপকা হল নবী দেব দ্বিতীয় তপ্কা হলো সিদ্দিকীন হল সোহাদা দেব চতুর্থ হল সাহেহিন এখন সিদ্দিকীন কারা এটার একটাই হল যে আফাদিল আমিয়া যে আম্বিয়া মধ্যে শ্রেষ্ঠতম সহচর্যারা তাদের মধ্যে কিন্তু সিদ্দিন পরবর্তীতে সিদ্ধুদ্দিনের আছে কিন্তু কে সিদ্ধির এটা মোতায়িন করা মোতায়িন করে বলতে পারবে না কেউ নিজের ব্যাপারে দাবিও করতে পারবে না কারোর ব্যাপারে বলতে পারবে না যে তিনি এই আউলিয়া সিদ্দিনদের সিদ্ধিত হবেন তার মর্যাদা সবচেয়ে নিচে কিন্তু সোহাদ মর্যাদা হলো শালিহিনের উপরে সোহাদাদের মর্যাদা শালিহিনের উপর এর অর্থটা কি মানে শালহিনের যেই স্তর এই স্তরটা সোহাদাতের মধ্যে আছে থাকার পরে এরপরে আরো উচ্চ স্তর হলো সোহাদা মানে শালিহিনের যে একটা স্তর এই স্তরটা তো সোহাদাতের মধ্যে আছেই ছাড়া হবে তাহলে শালিহিনের যে দ্বারাজা এটা তো সোহাদাতের মধ্যে আছে সে কে এরপরে আরেকটু করে লেবেলে হলো সোহাদ এরপরে সোহাদাতের যে একটা দ্বারাজা সোহাদাতের যে মনে করো শালিহিনদের যে একটা মনোভাব এই কথা বুঝতেছ না মানে এখানে আসলে মাকামের তারতম্যতা হয়তো রুহানি হালাতি কেফিয়াতে রুহানিয়া তাহলে সালিহিনের স্তরটা হলো চতুর্থ নাম্বারে এরপর হলো সোহাদা এর অর্থটা কি মানে শালিহিনের যে কাইফিয়াতে নবসানিয়া রুহানিয়া এটা যতটুকু কিন্তু আছে থেকে তারপরে তাদের উপরে আরো একটু কিছু আছে এই জন্য তার উপরে সিদ্ধিকিন্দের মধ্যে রুহানি হালা যা আছে সবটা নবীদের মধ্যে আসে এর উপরে আরো একটু কিছু আছে এই জন্য নবীদের তার সবচেয়ে উপরে কথাটা বুঝছো তাহলে সিদ্দিকিনদের মাকাম যে সোহাদাদের উপরে সোয়ালহীদের উপরে এর অর্থ হলো বাস্তবে যিনি সিদ্ধিক হবেন তার মাকাম আসলেই সোহাদা এবং সোয়ালেহীদের উপরে হবে এর অর্থ হলো বাস্তবে যিনি সিদ্ধি খাবেন ওনার ভিতরে সোহাদাদের রোহানি কাইফিয়ত সবটা তার ভিতরে আসে সোলাহাদের সবটা কাইফিয়া তার ভিতরে আছে এরপর অতিরিক্ত আরও কিছু আছে এই জন্য তিনি সিদ্ধি খ এই কথাটা যদি বুঝে থাকো তাহলে বলো এবার কেউ যদি এই কথাটা দাবি করে তাহলে এই দাবিটা সহি হবে না ভুল হবে যে সিদ্দিকিনদের মাকাম তো উপরে অথব শহীদ হওয়ার রাস্তায় না দৌড়িয়ে সিদ্দিক হওয়ার দৌড়ালে কথাটা ভুল হবে না সে কোনো সোলাহাদের তবকায় আছে সিদ্দিক সোহাদাদের নিজস্ব মানে একবারে খাস একটা কাইফিয়ত হলো জজবাই শাহাদ সোহাদা শব্দ দিয়ে যেটা স্পষ্ট মানে সুলাহা না হলে তো সোহাদা হতেই পারবে না তার মানে সালাহ কামেল সালাহ কামেল হওয়ার পরে হয়তো সাধারণ যারা সুলাহা সোহাদা হয় না এই জন্য শুধু সোলাহা আর যারা সোহাদা তাদের ভিতরে ওই জজবাই সাহাদত ছিল এবং আইনে শাহাদত হয়ে গেছে তাদের ভিতরে সালাহে কামেল তো আসেই পাশাপাশি জজবাই কামেল ছিল এরপরে পেয়েও গেছে এরপরে তারা সোহাদা আচ্ছা সিদ্দিক হওয়ার জন্য জজবাই শাহাদায় গিয়ে পৌঁছে এরপরে আরো অতিরিক্ত হলে তারপরে গিয়ে সিদ্দিক হবে মানে কারোর ভিতরে যদি জজবাই শাহাদু থাকে তাহলে সে তো সোনা হাই হয়নি তাহলে সিদ্ধিক কিভাবে হবে জজবাই শাহাদ না থাকে তাহলে তো কামেল মোমেনি হবে না মুসলিম শেখের রেবায়ত সম্ভবত আসছে না বোখালি সেই রেওয়ায়তলিম এই যে এই হাতিদার কি বোঝা যায় যে পূর্ণ প্রস্তুতি যেটা তার পক্ষ থেকে নেয়া দিতে পারে এটাও নেয় নাই সে তাহলে মা তা আলাসম মিনেফা নেফা একটা অংশ নিয়ে সে মৃত্যুবরণ করল তো কারোর ভিতরে যদি গজওয়ার শিরকত অথবা গজওয়ার পাক্কা এরাদা ইউহাদিস এটার মা না হল এই হাসিয়ায় ইহাদিজ বিহি নফসার অর্থ এটা না শুধু নিয়র না এটা না ইউহাদ বিসা মানে হলো আলিহা মাম মা তাহা এবং সে গাজওয়ার আজম করে নেই আর গজওয়ার আজম এটার মা না হল আজমের ব্যাখ্যা আল্লাহ ওই এরাদাটাকে সত্যিকার এরাদা বলে ঘোষণা দিচ্ছেন যে এরাদার পরে অদ্দা থাকবে আর এরাদার পরে অদ্দা না থাকলে এই এরাদাটাকে আল্লাহ এরাদাই বলতেছেন তাহলে কি বোঝা গেল যে নেচার জন্য মানে তাহলে গিয়ে নফসে ইমানের ভিতরে ঢুকলো এরপরে গিয়ে উপরে তার কাগজ আর ভিতরে যদি এটা নাই থাকে একেবারে তাহলে তো সেই সোলহার ভিতরে ঢুকলো কিনা এটাই তো সোবাটা এরপরে নাকি সোহাদা তারপরে নাকি সিদ্ধি এরপরে রইল কথা যে কারো ব্যাপারে কথাটা বলা যে আসছে যে তোমরা কারোতাজ কি না কারো ব্যাপারে একবারে কোনো বেলা শর্ত সারায়ে বলো না যে অমুকে এমন এটা বলো না বরং যদি বলতে হয় তাহলে এইভাবে বলবে যে আখিবহু কাদা তো জান্নাতি জীবিত ব্যক্তির বেলা এই কথা বলা যাবে না এবং যারা চলে গেছে তাদের ব্যাপারে এই কথা বলা যাবে না আশা করা যায় যে ইনি যত আমল করছেন তাতে অবশ্যই জান্নাতি হবেন যদি স্পষ্ট করে বলা এটা যাবেন আছে কোন অন্যদের ব্যাপারে আশা প্রবল আশা নিশ্চিত করে বলা যাবে যে অমুক সাহাবি জানি অথচ সাহাবি অবশ্য এখন অবশ্য ব্যাপারটা ভিন্ন হয়ে গেছে মানে সাথে সাথে এই কথাটা বলে এই কথা সাথে বলে নাকি হাস তারা কত যে তাদেরকে দেখে উপকৃত হবে তাদের সঙ্গে মুলাকাত করে তাদের সঙ্গে তাদের কাছে গিয়ে হাজির হয়ে যদিও তাদের ঠিকানা থাকবে অনেক উচ্চ আসনে উচ্চ জায়গায় এই যে যারা মুমিনা এই যে চার ফেরপা বিশেষ মর্যাদা প্রাপ্ত তাদের সঙ্গে যে থাকবে এটা আলফাজুল মিনাল্লাহ য়ে তারা পেয়ে গেছে এমন না এটা আল্লাহর আত্মরক্ষার উপকরণ সাথে নাও এরপর তোমরা পৃথক পৃথকভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য বের হও আবিন ফেরো জামিয়া কিংবা সম্মিলিতভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য বের হও এখানে আবার ওই তাহারি বা আলাল কিতাল এই মারহালাটা শুরু হলো। পূর্বের আয়তের সাথে এই আয়তের কি দুইটা মোনাসাবাদ বলা হয় একটা হলো যে পূর্বের আয়াতগুলোতে মুনাফেকদের আলোচনা আসছে ইয়াহুদিদের আলোচনাও আসছে এবং তাদের এই আফা আলে কাবিহার আলোচনাও আসছে এখানে আসতেছে যে এই যে মানুষগুলোর কথা তোমাদেরকে বললাম এই মানুষগুলো কিন্তু যত উপদেশেই আমি দিলাম তাও বা করার সুযোগ দিয়ে দিলাম কিন্তু তারপরও কিন্তু তারা এই আমার কথায় ফিরে আসবে না তাদের নেফাখের থেকেও ফিরে আসবে না ইহুদিরও তাদের এই ফেকালি থেকে ফিরে আসবে অথব তাদের সারারাত থেকে তোমাদের দিন ও ইমানকে বাঁচাবার জন্য এবং তাদের এই জুলম সতাম থেকে তোমাদের মুসলিম ভাইদেরকে বাঁচাবার জন্য তোমাদের এই কাজটা করতে হবে এইটা হলে আয় আগের আয়তের সাথে মনে করি কথা মুনাফেদ এবং ইয়হুদিদের যে সকল আফালগুলো বলা হলো এবং তাদের মাঝে মাঝে তাদেরকে আল্লাহ তাদের উপদেশ দিলেন না যে তোমরা যদি এরপরও ইমান নিয়ে আসো তওবা করো তাহলে আল্লাহকে কিন্তু তওবি পাবে এত কিছুর পরও তারা ফিরে আসবে না ফিরে যখন আসবে না তো তারা মুসলমানদের দিন ও ইমানের জন্য খতরা বা হারহাল হবে এবং মুসলমান মুসলমান নারী পুরুষ বাচ্চা তাদের উপরে তারা জুলুম নির্যাতন করতেই থাকবে এখন তোমরা কি করবে তো বললো যে এখন তোমরা ওই কাপেরদের কাছ থেকে তোমাদের দিন ইমানের হেফাজতের জন্য এবং তোমাদের মুসলমান রিজাল নিশা বিনদান তাদেরকে হেফাজত করার জন্য তোমরা এই কাজটা কর এটা তোমাদের করতে হবে এই মুনাসাবাদ এখানে লম্বাচুরে অনেক আয় নিয়ে আসতেছেন এই এই বিষয়ে একটা মনার্সবাদ এটা বলা হয় একটা মনার্সবাদ যেটা বলছেন তদ্রিস কান্দালিপুর রহিমা উল্লাম যে পূর্বের আয়াতে আল্লাহ তালা বললেন আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের এত বললো যে আল্লাহ রসুলের এতদা বললেন যে আল্লাহ রসুলের এত যদি করো তুমি যদি সাধারণ মুসলমান হও তাহলে এত চার ফেরকা যারা বিশেষ মর্যাদা প্রাপ্ত তাদের সঙ্গে থাকতে পারবে এই আয়াতে আল্লা আল্লাহ রসুলের এতের একবারে আকমাল আ আলাহ ফর্দটা বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহ রসুলের এতের আকমাল এবং আ আল্লাহ ফর্দ হলো যারা আল্লাহ রসুলের মোকাবেল তাদের জন্য তুমি অস্ত্র ধারণ কর। তাদেরকে ইসলাম এবং ইসলাম এবং মুসলমানদের উপরে তারা কোনো এটা হাতের কথা বলছে এখানে যেন এটা হাতের বলা হচ্ছে এটা হাতের সুরত হে না হে ধরুন এর শব্দের অর্থ হল আসলে এই কি বলে সতর্কতা সতর্কতার কি হলো যে শত্রুদের ব্যাপারে শত্রুদের থেকে তোমরা সতর্ক থাকো এবং তাদের ব্যাপারে তোমরা চোখান খোলা রাখো সুবাহ এটা একটা মানা আর আল্লামা ওয়া তিনি যেন তোমার উপরে হঠাৎ করে হামলা করে ফেলতে না পারে সময় তুমি অস্ত্র নিয়ে আসলে হানিয়ে প্রস্তুত থাকো এটা এই কথাটা বুঝছো কিনা এইটা ব্যাখ্যাটা ওই যে করছে খুজু হে এটা খুঁজু হে দারুম ও আসলে হাত একটা হাঁ যেন সতর্ক থাকে এবং আসলে ধারণ করে তার মানে সতর্ক থাকা এটা হলো মূল জিনিস বাকি সতর্ক থাকা কাইফিয়ত হবে আসলে হা ধারণ করে সতর্ক থাকা আসলে হা ধারণ করে সতর্ক থাকা আসলে হা বাদ দিয়ে সতর্ক থাকা এটা সতর্ক থাকা না এটা ইসলামী সতর্ক থাকা থাকে আর গাফলত পেলেই তারা মিলু আব সময় প্রস্তুত থাকো যেটা ওখানে আসবে অথবা গেছে তো বললো যে তোমরা অস্ত্র ধারণ করো এরপর এরপর যুদ্ধে বেরিয়ে পড়ো যুদ্ধে করবে আলাদালাদা বের হবে না ভিন্ন কোনো মানই হলো আল নাফারা কিতা ফালাউল্লাফার আমিনুল্লিফির খা সেখানে অন্য কোনো কাজের জন্য বের হওয়া এটাকে নাফার বলেই না আলাদা আলাদা হবে ছোট ছোট সারিয়া করে তো সুবাতিনের মা না হলো ছোট ছোট সারিয়া করে ছোট ছোট গ্রুপ গোরিলা জং ওটা মা রূপ জানি বদর তারপর উহুর তবু তারপরে মক্কা যদি মক্কা এটা গজওয়ায় ফাতে মক্কা বলে না কিন্তু সেটাও তো একটা যুদ্ধ যদি তারা যুদ্ধ করে সব যুদ্ধ তো হইতই সবগুলো হলো নাফর জামিয়া আর সাহাবিদেরকে দুই চার জনকে বিভিন্ন মিশনে পাঠানো হইতো আবদুল্লা আতীকে পাঠানো হয়েছিল সাহেব তারপরে আবদুল্লাহিন উনাইশ রানো হয়েছিল খালিদ বিন সুফিয়ান হুজালিকে সাহস্তা করার জন্য এগুলো হলো এই নাফার সুবাহ নাফার সুবাহ ছোট গ্রুপ দুই চার পাঁচ জনের মিলে যেটা হয়তো কখনো একা হতে পারে একা তোমাদের মধ্যে কিছু মানুষ আছে এমন লাইনা যারা গরিমসি করবে পিছনে থাকবে যারা কেতাল থেকে পিছনে থাকবে বললো দ্বারা মুসলিমের ভিতরে ঢুকে ফেললো না বললো তিনি আব্দুল্লাহ মানে মুসলমানদের অন্তর্ভুক্ত ধরা হয়েছে ধরেছেন আল্লাহ এত খারাপ না তারা যাব একটু পরে যাবো আব্দুল এত খারাপ ছিল কিছু আবদুল্লুবাই এত খারাপ ছিল যাব কেতাল হলেও তো না এই জন্য যে তারা তো যারা যায় তাদের উপরে অবস্থাটা কি দেখো পাইন আস মুসিবা যদি তোমাদের উপরে কোন মুসিবত আসে কাকতলিন আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন কি জন্য মুনাফেকদের আকোয়াল এবং আকোয়াল আসে একটা হলো মুসলমান যে সত্যিকারে যে মুসলমান সে যেন এই কথাগুলো না বলে সে যেন এই কাজগুলো না করে এটা একটা হলো মুসলমান সে যে এই কথাগুলো বলবে তার তাকে চিন্তা করে যে এই কথাগুলো আসলে মুনাফেকদের কথা এই কথাগুলো এই লোকটা বলতেছে তার মানে সে মুনাফেক অর্থাৎ তার থেকে যেন সে যেন সতর্ক থাকে একদম গরজে আসাসি হলে এই দুইটা মুনাফেকদের হালাত এবং মুনাফেকদের আকোয়াল গুলো বলার দ্বারা মুসলমানের মধ্যে যেন এই গুলো না থাকে মুসলমান আমি আল্লাহ আল্লাহ আমার অনুগ্রহ করেছেন আমি তাদের সঙ্গে ছিলাম না আর যদি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসে লা তখন সে বলবে কি বলবে মাকুলাটা একটু পরে আসছে যদি আমি তাদের সঙ্গে থাকতাম তাহলে তো বিরাট সাফল্য লাভ করতে পারতাম এই যে গণীমতার হিসা পাইতাম কয়েকটা গাড়ি টারি পাইতাম মোটরসাইকেল পাইতাম আর কত কি পাইতাম আমি যেন কয়েকটা মোবাইল পেয়ে ফেলতাম হয়তো সে অ্যাকসেস করবে আর এই যে কথারা বললো এই কথাটা এই কথাটা হলো আগের কথার সাথে যে যদি তোমাদের উপর কোনো আল্লাহ বাঁচিয়েছে এই কথাটা সে এমন ভাবে বলে যেন তোমাদের সাথে আর তার সাথে কোনো সম্পর্কই নেই যদি তোমাদের সাথে তা একটু সম্পর্ক থাকতো মানে সে যে মুসলমান বলে দাবি করে এই দাবিটা যদি লাভ সে রাখতো তাহলে এই কথাটা সে বলতে পারতো কিন্তু সে বলতেছে কি যে ও আমি যে যাইনি সামনে আসছে আর কান নাম এটা হলো আগের তার মোতা মানে কোন ভালে তার লুক এটা এ তারা এই কথাটাকে এখানে আল্লাহা হিসাবে নিয়ে এসেছেন بين القول ومقوله وهو يا ليتن لم يكن بينكم وبينه موده اي কথাটাকে এ আতারাদা বিহি এটাকে আল্লাহ তাআলা জুমলায় মা আতারাদা হিসাবে بين القول قول এবং مقولার মাসকানে قول দ্বারা উদ্দেশ্য হলো لا يقولন্না আর مقולה দ্বারা উদ্দেশ্য হলো مع بين القول ومقوله কি مقوله تكي وهو يا ليتن وهو যমিত ফিল কোন দিককে مقولহি কি রক্তটা এটা পুরাণের জন্য অনেক মহিনা সরাসরি নির্দেশ দিছে যেটা এটা হাতের একটাই ফিরত বললেন নির্দেশ দেওয়ার পরে পরে বললো যে তোমাদের মধ্যেই কিছু মানুষ আছে এমন যাদের অবস্থা হলো এই এরা এরা আট নম্বর হাসিয়াটা যোগাটা কি আল্লা যারা তারা যেন আল্লাহ রাস্তায় কেতাল করে দেখো এই এই মুনাফিকগুলো যদি যুদ্ধ থেকে বিরত থাকে তাহলে যারা মুখলেস যারা তারা যেন আল্লাহ রাস্তায় ঠিকই যুদ্ধ করে মানে এই মামলা তো কেতাল থেকে বিরত থাকবেই কিন্তু তাদের দেখা থেকে যারা আসলে তারা যেন আল্লাহর রাস্তায় কেটাল করে তার মানে যারা দুনিয়ার জীবনকে আখেরাতের বিনিময় বিক্রি করে দিয়েছে তাদের কাজই এটা এটা বলা উদ্দেশ্য আর কি ইশারা করল যারা ইস্তেরা করে ফেলছে তারা এই কাজে নিজের কাছে এরপর শহীদ হবে অথবা লাভ করবে শহীদ হওয়াটা হলো বড় ফজিলত এটা আগে বলছে আর গলা বা লাভ করাটা হলো ছোট ফজিলত এটা পরে বলছে হাই ইউস্তা এই পর্যন্ত বলল যে এই কেতাল তো জন্য এই পুরস্কারের জন্য আজের আজিমের জন্য এর পরের আয়াতের সাথে এই আয়াতের এটা বলা হয়। যে কেতাল তোমাদের করতে হবে মুনাফিকদের মোকাবেলা ইহুদ্দিন এসারাদের মোকাবেলায় করলে তোমরা এই ফায়দারা পাবে আজরে আজিম পাবে এরপরে বলতেছে যে কেতালের একটা দুনিয়াবি একটা মহার রেখো আছে কেতালটা করার দুনিয়াবি একটা মহার রেকো আছে দুনিয়াবি মহার রেখ হলো যে তোমাদেরই কিছু মানুষকে এই মানুষগুলো এটা হলো যে একটা আজরে আজিমের জন্য তো তোমরা করবেই একটা আজরে আজিম যদি নাও থাকে তারপরে দুনিয়া একটা মহার রেখা আছে তোমাদেরই কিছু ভাই তোমাদের কাছে ফরিয়াদ করতেছে সেই ফরিয়াদ আমি তোমাদের কানে পৌঁছালাম এরপরও কি তোমরা ফেতাল করবে না বলতেছে যে এই মুস্তা আফিনিস থেকে তারা দেশ থেকে বের হইতে দেয় না কাফেররা দেশ থেকে বের হইতে দেয় না কোনোভাবে ও আহম তাদেরকে কষ্ট দিচ্ছে আপনি আমাদেরকে এই জনপদ থেকে অন্যত্র সরিয়ে নিন আফরিজনা বের করে নিয়ে যান এই করিয়া থেকে মক্কা এবং তাদেরকে আপনার পক্ষ থেকে অভিভাবক বানান আমাদের জন্য এবং তাদেরকে আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বানান অজে আমাদের এই সমস্ত মহামার দায়িত্ব নেবে এবং আপনার পক্ষ থেকে সাহায্যকারী হবে এই কথাটাকে তাকরার করা হলো লানা মিল্লা তার মানে তাদের এই কথাটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন আল্লাহ যে এদের কথাটাকে কালাম উল্লাহর অংশ বানিয়েছে আচ্ছা এই কথাটা আল্লাহ তালা বলতেছে একটা জিনিস দেখো আল্লাহ তালা মুসলমানদেরকে তিরস্কার করতেছে যে তোমরা এই আল্লাহ রাস্তা কেতানের জন্য বের হো না কেন এবং এই সকল যদি যারা আমার কাছে ফরিয়াদ করতেছে তার মানে তারা ফরিয়াদ করতেছে আমার কাছে কিন্তু আমি তাদের ফরিয়াদে সারাটা যাদের মাধ্যমে দেব সেই মানুষগুলো তোমরা কেন হও না মানে তারা তো ফরিয়াদটা করতেছে আমার কাছে আর আমি তো তাদের ফরিয়াত অবশ্যই কবল করব কিন্তু সেই ব্যক্তিদের মধ্যে তোমরা কেন হো না এটা বলার উদ্দেশ্য এখানে ইশারা বললাম যে আল্লাহটা করবে তারা তারা হবে মিল্লা মিল্লা দ্বারা কি বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি এখলাসের সাথে এমন মুস্তাজিমদের বাঁচাবার জন্য যায় তাহলে নিশ্চিত তারা ওই জামা এটা একবার নিশ্চিত হক জামা আকা ইফাতুল মনসুরা যে জামাতটা মুস্তাফি মুসলমানদেরকে বাঁচাবার জন্য যাচ্ছে নিশ্চিত এরা তাফায় মনসুরা কারো জন্য মক্কা থেকে বের হওয়াটা সহজ করে দিয়েছেন আর কেউ কেউ সেখানে রয়ে গেছে মক্কা বিজয়ের আগ পর্যন্ত মক্কা বিজয়ের পরে ওল্লাহিম তিনি তাদের মধ্যে যারা মজদুম ছিল তাদের প্রতি ইনসাফ করতেন জালিমদের থেকে এরপরে এটা তো হলো যে মৌমেনদেরকে আল্লাহ যেন তিরস্কারের ভঙ্গিতে তার দিলেন একটা হলো পরিচয় হয়ে গেছে যে যারা মোহমেন তাদের পরিচয় হলো এরা আর যারা কাফের তাদের পরিচয় হলো হবে যাদের জাহেরি আমল এটা হবে এটা হবে সত্যিকার ইমানদার আর যাদের জাহেরি আমল হবে কেতাল তারা হবে আল্লাহন একটা তার মানে এখানে দুটো ভাগ করে দেওয়া হয়েছে যে কেতাল তো করতেই থাকবে হয়ে গুমরা আর তাদের সঙ্গে যারা যুদ্ধ করতেছে তারাও গুমরা তাহলে এই আয়ের মতন যে কেতাল তো দুই পক্ষ থেকেই হবে কাফেরদের সঙ্গে কেতাল হবে এখন কেতাল হলে একটা পক্ষ থাকবে আল্লা দিনা আমানুর একটা পক্ষে আল্লাহ এখন কেতাল কোনো কমে কি কথাটা বুঝে নাই এখানে আল্লাহ বলতেছেন যে যারা তাগুতের পক্ষে কেতাল করতেছে তারা কাফের এখন এই পক্ষে যারা আছে ওই পক্ষে যারা আছে তাদের ব্যাপারটা স্পষ্ট যে তারা আসলে তাগুতের পক্ষে কেতাল করতেছে এটা যে মহাতারে সেও স্বীকার করতেছে এই পক্ষে যারা আছে তাদের ব্যাপারে সে এটা বলে না যে তাগুতের পক্ষে যখন তাগুতের পক্ষে কেতাল সে করতেছে না আল্লাহ আসলে এক পক্ষ যে তাগুতের পক্ষে কেতাল করবে সে নিশ্চিত কাফেল আর যে তাগুতের পক্ষে কেতাল করবে না তাহলে সে নিশ্চিত মোমেন এটা হলো কথাটা যুদ্ধ করো তোমরা তাদের বিরুদ্ধে জয়লাভ করবে তোমাদের সঙ্গে আছে আউলিয়া শেতানের কাই লিডারের কাইদে যদি জাইফ হয় তাহলে যারা লিডারের সাথে সাধারণ সেনা সৈনিক তাদের কাই হ্যাঁ তোমাদের স্পষ্ট দুঃশন স্পষ্ট দুঃমন হলে তুই আমরা সবাই বুঝি না কেন না এটা সবার কাছে না যার বিবেলাটা এটা কাই যে দুর্বল যে শয়তানের মোকাবেলা করতে নামছে তার কাছে জিজ্ঞেস করলে এটা হবে আসল কথাটা তুমি আমি আজ এটা দূরে বসে বসে বলতেছি যে না ওদের কাই তো বহু টাইট মজবুত এটা লহুলিল